সালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আলহামদুলিল্লাহ রবিলামিম আল্লাহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আজকে একটি বিষয় পূর্বের জেট ধরে কুড়িয়ে পাওয়া মাল এবং তার বিধান কুড়িয়ে পাওয়া মাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং বলছিলাম যে আসলে তা কোনো সৌভাগ্যের বিষয় না তার বিভিন্ন আহকাম আছে বিভিন্ন সমস্যা আছে যে সমস্যার সমাধান হয়তোবা আপনি কুলিয়ে উঠতে পারবেন না তখন আপনার সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্যই ভাগ পড়বে আপনার ভাগে ক্ষেত্রে কুড়িয়ে পাওয়া মালের বিধান জেনে রাখা আগে থেকেই উচিত বলছিলাম যে কুড়িয়ে পাওয়া মালের মধ্যে একটা এই মনে করুন আপনার জামাতে বড় মসজিদ আছে জামে মসজিদ আছে সেখানে নামাজ পড়তে গেলেন নামাজ পড়ে বেরিয়ে এসে দেখলেন আপনার জুতো নেই কিন্তু সেখানে অনেক আরও জুতো আছে আপনি দেখলেন যে আমার যখন জুতো কেউ নিয়ে চলে গেছে জুতো চোর কিংবা ভুল করে নিয়ে গেছে তখন আমি সেখান থেকে এক একজোড়া জুতো নিতে পারি এটা কি আপনার জন্য জায়েজ না না জায়েজ কেন আপনি বলবেন যে এখানে অনেক জুতো পড়ে আছে আমি একটা জুতো নি। বিশেষ করে মক্কা মদিনে হারামে দেখবেন অনেক অনেক জুতো ফেলতে হয় সে পড়ে থাকা জুতো যদি আপনি তুলে নিয়ে আসেন তাহলে আপনার জন্য সেটা যায়জ না না যায়জ যদি মসজিদের দরজায় পড়ে থাকে সেখান থেকে আপনি এক একজোড়া জুতো তুলে নিতে পারেন নিতে পারেন না কিন্তু ফেলার পরে যখন মাঠে ফেলে আসে মরুভূমিতে ফেলে আসে তখন আপনি নিতে পারেন কিন্তু তখন তো আপনি সেখানে যেতে পারেন না মসজিদের দরজা থেকে আপনার জুতো হারিয়ে গেছে অথবা আপনি সেখান থেকে কারো জুতো তুলে ব্যবহার করবেন তা আপনার জন্য যায়জ না অবশ্য যদি আপনার জুতো বা জিনিসের জায়গায় কেবল এক জোড়া জুতো আছে আর তার মালিক নেই মসজিদে কেউ নেই আপনি দেখলেন মসজিদে কেউ নেই একজোড়া জুতো বাইরে আছে আর আপনার জুতোটা নেই তখন আপনি শিওর হবেন যে তাহলে যে আমার জুতো নিয়ে গেছে সে তার জুতো ছেড়ে গেছে যদি আপনি শিওর হন নিশ্চিত হন তাহলে আপনি সেটা তুলে নিয়ে ব্যবহার করতে পারেন যতক্ষণ দেখবেন যে মসজিদে কেউ নেই মালিক নেই নিশ্চিতভাবে সমমানের না হলে আপনাকে ঘোষণার মাধ্যমে সে মালিক খুঁজে কিন্তু বের করতে হবে এখন আপনার জুতো ছিল অল্প দামের আর যে জুতো পড়ে আছে সেটা বেশি দামের এখন কি হবে আপনি তো বেশি দামের জুতো নিতে পারেন না সে ক্ষেত্রে যেহেতু আপনার কাছে মাল বেশি আসছে সেহেতু আপনাকে ঘোষণা দিতে হবে বা আপনাকে খোঁজ রাখতে হবে যে জুতো কার তাকে পেলে তাকে পাল্টাপাল্টি করে নেবেন আর যদি সে পরে আসে তাহলে তাকে তার মূল্য ফেরত দিতে হবে আর যদি জুতো চোরের কাজ হয় তার তাকে তার পাত্তাই পাবেন না যাই হোক পথে চলতে চলতে কোনো পথিক যদি তার সবারই মরণোন্মুখ হওয়ার জন্য ছেড়ে যায় তাহলে প্রাপক নিয়ে বাঁচিয়ে তুললে সে তার মালিক হয়ে যাবে এটা আমাদের হাদিসের কথা আবুদাউ শরীফের হাদিস সাধারণত আগের যুগে ছিল তখনকার ট্যাক্সি সাইকেল হয় গাধা না হয় ঘোড়া না হয় উট ছিল এখন দূর দূরান্ত থেকে মানুষ ওই উঁটের পিঠে ব্যবসা করতে আসতো গাধার পিঠে মাল নিয়ে আসতো হঠাৎ করে রাস্তায় হয়তো অসুস্থ হয়ে পড়ল এখন কাফেলা আছে কাফেলার মধ্যে একটা উট কিংবা একটা গাধা অসুস্থ হয়ে গেছে সেটাকে ছেড়ে চলে গেল আপনি পাশের গ্রামে বা পাশে বাস করেন সেখান থেকে এসে দেখলেন যে এই কাফেলা একটা উট ছেড়ে গেল অথবা একটা গাধা ছেড়ে গেল। তারপরে আপনি সেটাকে বাড়িতে তুলে নিয়ে এসে তার সেবা শশ্রূষা করে তাকে সজীব করে তুললেন সতেজ করে তুললেন সেটা আপনার জন্য ব্যবহার করা হালাল এটাও এক প্রকার কুড়িয়ে পাওয়া মাল অতএব আপনি সেটাকে বাঁচিয়ে তুললেন ব্যবহার আপনি করতে পারেন যেহেতু তারা সেটা ছেড়ে গেছে তারা নেবে না বলেই দেখছে ঝামেলায় পূর্ব সেটা নিয়ে যেতেই পাচ্ছে না হাঁটতে পারছে না অতএব আপনি সেটাকে ব্যবহার করতে পারেন শিশু বা পাগল যদি কোনো মাল কুড়িয়ে নিয়ে আসে আপনার ছেলে বাইরে খেলা করছিল সেখান থেকে দেখলেন ছেলের হাতে একটা এমন জিনিস দামি জিনিস মোবাইল কুড়িয়ে নিয়ে এসেছে এখন শিশু তো বুঝতে পারবে না যে কার এটা আপনি যদি বাড়িতে এসে দেখেন যে শিশু আপনার ছেলে একটা মাল কুড়িয়ে নিয়ে তাহলে তার তরফ থেকে অভিভাবক রূপে আপনি এলান করবেন পাগলের তরফ থেকে শিশুর তরফ থেকে অভিভাবক এলান করবে কোনো জিনিস কুড়িয়ে আনার পর তা পুনরায় সে জায়গায় ফেলে আসা বৈধ নয় ফেলে এলে মালিককে তার ক্ষতিপূরণ দিতে হবে এখন আপনি ভাবলেন বাড়িতে মাল কুড়িয়ে নিয়ে আপনার আব্বা বলল কেন নিয়ে এলি ঝামেলা আছে এলান করতে হবে দেয় ফেলে দেয় সেখানে এ আপনি বেচারে কি করবেন আপনি আবার সেই মাল তুলে নিয়ে গিয়ে যেখানে পেয়েছিলেন সেখানে ফেলে দিয়ে এলেন তাই না এতে ওই যে শিশু ফেলে দেওয়ার মতো যারা সন্তান দেখে আপনি যদি না করান গোনা হবে না হবে না এতেও আপনি বরের মাল নষ্ট হয়ে যাবে আসতে আপনি আবার ফেলে দিয়ে এলেন সে তার কাছ থেকে পড়ে গেছে ইচ্ছা করে তো ফেলে না আর আপনি ইচ্ছা করে ফেলে দিয়েলেন। এটা আপনার জন্য জায়জ না মালিক যদি সন্ধান পায় আপনার কাছে আসে তাহলে ওই মালের মূল্য আপনাকে দিতে হবে ওই মাল যদি হারিয়ে যায় বিকৃত পশু বা পাখি ঘরে পালিয়ে এলে এবং ক্রেতার ঠিকানা অওয়াজানা থাকলে কুড়িয়ে পাওয়া জিনিসের মতো তার ব্যাপারে এক বছর এরান করতে হবে আপনি এখন গরু বিক্রি করে হাটে সেই গরুটা আপনারই পাশের গ্রামের বা আশেপাশে কেউ কিনে নিয়ে গেছিলো গরু যখন বাইরে চড়াতে গেছিলো গরু আপনা ভোটকে নিজের মালিকের কাছে ফিরে এসেছে আপনি তো কি পেলেন দু হাত মেলার দুতাই না ভালোই হলো পয়সাকে পয়সা হলো গরুকে ফিরিয়ে পেলাম আপনি কি গোপন করবেন না এমন সমস্যা হলো যাকে বিক্রি করেছেন তার ঠিকানায় আপনি জানেন না তখন আপনাকে কুড়িয়ে পাওয়া মালের মতো কি করতে হবে এলান করতে হবে এক্ষেত্রেও গোপন করে তা পুনরায় অন্যের কাছে বিক্রয় করে এখন একদিন আপনি সুযোগ বুঝে আরেকজনকে বিক্রি করে দিলেন যায়জ হবে এটা হারাম খাওয়া হবে পরের মাল বিক্রি করে হারাম খাওয়া হবে যা জায়জ না আর একটা মশলা কার্গো করা মাল প্রাপক ছাড়াতে না এলে অথবা ছাড়াতে না পারলে তা নিলাম করে বিক্রয় করা হয় তাই না এখন মালিক যদি ছাড়াতে না আসে বা ছাড়াতে না পারে তাহলে কার্গোওয়ালারা সেই মাল নিলাম করে বিক্রি করে তো নিলাম করে বিক্রি করে যে টাকাটা আসবে সেই টাকাটা কি করবে এখন তাদের যে খরচ আছে সেই খরচ নিয়ে বাকি টাকাটা তার উচিত মালের যে প্রেরক যে পাঠিয়েছে তাকে ফেরত দেওয়া সেই মাল তার জন্য হালাল নয় এটা হচ্ছে আমানত তোমার যে খরচ তুমি তা নিতে পারো তার বাইরে যে মূল্য এসেছে সেই মূল্য প্রেরককে পাঠাও তার ঠিকানা আছে তো সেই ঠিকানাতে তার টাকা পাঠিয়ে দিতে হবে না সে হারাম খাবে এবং বেশিরভাগই খাচ্ছে মেরে দেয় নিলাম করে বিক্রি করে দেয় বাকি তারা খেয়ে এইভাবে এটা তাদের জন্য জায়জ না প্রেরকের ঠিকানা আছে প্রেরকের ঠিকানায় যে মূল্যটুকু সে প্রাপ্য সেইটুকু তাকে পাঠিয়ে দিতে হবে কুড়িয়ে পাওয়া মাল যা আতা হয় আনে দো খানে দো এটা হবে না এ খাওয়া তার জন্য হালাল নয় তেমনি মহানবী সাল্লাহ বলেন অদূর ভবিষ্যতে ফোরাত নদী একটি স্বর্ণ ভাণ্ডার সোনার পাহাড় প্রকাশ করবে এটা কেমন একটা নিদর্শন ফোরাত নদীর মাঝখান থেকে একটা পাহাড় ভেসে উঠবে সেটা কিসের পাহাড় সোনার পাহাড় রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা হাতে কিচ্ছু গ্রহণ না করে এটা তো ভেসে ওঠামাল যে কেউ নিতে পারে তাই না ওখান থেকে বলবেন আমি নব লুকিয়ে নিয়ে আসব না এখন আপনারা দেখেছেন ওই কোন কোন নদীতে স্বর্ণ পাওয়া যায় ওই বালি তুলে নিয়ে কত রকম চেলে চেলে ছেলে চেলে স্বর্ণখণ্ড তারপরে জমা করে দোকানে বিক্রি করে তো ওইভাবে যখন ফুরাত নদীতে স্বর্ণ পাহাড়টি ভেসে উঠবে তখন কারোর জন্য বৈধ নয় যে ওই পাহাড় বাসনা কেটে নিয়ে এসে বিক্রি করবে এটা কুড়িয়ে পাওয়া মালের মতো মাটির নিচে পোতা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা পুরনো যুগের যে কলসিতে রাখত মাটির নিচে এখন আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে গেলেন অলঙ্কার ইত্যাদি পাওয়া যায় সেই জায়গা যদি পাওয়া যায় যে জায়গাতে পাবেন সেই জায়গার মালিকেরই সেটা সেটা সেই জায়গার মালিকেরই তা বের করার পর পাঁচ ভাগ করে এক ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হবে এবার মনে কোন আপনি পেয়েছেন জায়গায়। আপনি যদি আপনার নিজের জায়গায় পান প্রচুর স্বর্ণ পেয়েছেন সেটাকে বের করে আপনি আপনার জায়গায় পেছেন আপনার জমিতে পেছেন সমস্যা নেই নিয়ে এসে আপনি সেটাকে ব্যবহার করবেন কিন্তু শর্ত হলো এর জাকাত লাগবে এর জাকাত কি পাঁচ ভাগের এক ভাগ যতগুলো স্বর্ণ আছে ওজন করে দেখবেন পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তা দিয়ে দেবেন বাকিটা আপনার জন্য হালাল এইভাবেই কুড়িয়ে পাওয়া মাল যদি কেউ না খেয়ে আল্লাহর নামে দান করে দেয় পুরোটাই যে আমি খাবো না আমি কুড়িয়ে পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছে থেকে আমি খাবো না আমি গরিবদেরকে দান করে দেবো ভালো কথা আপনি যদি না খেয়ে গরিবদেরকে দান করে দেন এক বছর পার হয়ে গেল মালিক এলো না আপনি খাবেন না ঠিক আছে গরিবদেরকে দান করে দেন সমস্যা নেই তবে সেটাই উত্তম কিন্তু জেনে রাখা দরকার যে যদি আপনি দান করে দেন দান করে দেওয়ার পর যদি মালিক আসে তাহলে কিন্তু আপনাকে দিতে হবে সমস্যা নেই কারণ আপনার টাকা আপনি দান করেননি যখন মালিক এলো তখন আপনার টাকা দান করা হবে মালিকের বিনা অনুমতিতে দান করলে পরে দান আপনার হবে না আর মালিক যদি দান করতে না চায় তাহলে মালিকেরও হবে না মালিককে টাকা ফেরত দিতে হবে অতএব দান করার পরে যদি মালিক এসে যায় তবে তার মাল ফেরত চায় তাহলে আপনাকে তার মূল্য অবশ্যই আদায় করতে হবে বা সমমানের টাকা তাকে দিতে হবে বলাই বাহুল্য যে কোনো জিনিস কুড়িয়ে পাওয়াটা তত বড় বা মোটেই কোনো সৌভাগ্যের দলিল নয় কিছু পাওয়া কুড়িয়ে পাওয়া মোটেই সৌভাগ্যের দলিল নয় যতটা লোকে মনে করে কারণ পরের জিনিস মালিক হয়ে ভোগ করার আগে যে সকল কর্তব্য আছে তা পালন করা সকলের জন্য সহজ নয় বড় কঠিন জিনিস সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে বড় কঠিন জিনিস কেউ যদি হিসাবে আপনাকে ভুল করে বেশি দেয় আপনি দোকানে মাল আনতে গেলেন মাল এনে আপনার মোটামুটি কিছু বিল হয়েছে বিল হওয়ার পর দোকানদার আপনার কাছ থেকে নিল আপনি একটা পাঁচশো টাকার নোট দিলেন পাঁচশো টাকার নোট দেওয়ার পরে যার দাম ছিল কেটে নিয়ে বাকি টাকাটা ফেরত দিল আপনি বাড়িতে এসে দেখলেন হিসাব করে এই তো দোকানির দাম কম নিয়েছে কয়েকটা মালের দাম কম নিয়েছে বা কয়েকশো টাকা কম নিয়েছে বা কত টাকা কম নিয়েছে আপনি দেখবেন আমি তো আপনার দিয়েছি সে আপনার যা নিয়েছে নিয়েছে বাকি আমার জন্য হালাল হালাল যখন আপনি দেখবেন আপনার মালের দাম এত অথচ সে কম নিয়েছে তাহলে আপনি তার মালিক চিনছেন দোকানদারকে চিনছেন পরবর্তীতে আপনি দোকানদারের কাছে যান গিয়ে বলুন এটা আপনার আমানতদারি যে ভাই আমার মালের দাম এত অথচ আপনি কম নিয়েছেন বাকি টাকাটা আপনি নেন তারপরে যদি দোকানই বলে যে না না ঠিকই নিয়েছে তা সমস্যা নেই কিন্তু আপনি জানছেন যে কম নিয়েছে তখন সেই কমটা আপনি তাকে দিয়ে রাখবেন না বরং বাকি টাকা আপনি তাকে দেবেন তাতে দোকানদারাও খুশ হবে এই হলো আমানতদারি মুসলমানদের আমানতদারি বুঝা গেল যে সেই সময় সাথে সাথে সে মাল তার মালিককে যদি আপনি ফিরিয়ে না দেন ক্ষেত্রে যে আপসে আতা হ্যাঁ আনে দো দিয়ে আপনি খেলেন বলা গোষ্ঠটা হারাম সরবাটা হারাম না সরবা খেতে খেতে গোষ্ঠ এসে গেল তো যে আপসে আতা হ্যাঁ হানে বলে ফতোয়া দিয়ে নিজে নিজে হালাল করে নেবেন এটা আপনার জন্য মোটেই জায়জ না কুড়িয়ে পাওয়া মাল যে কোনোভাবে আপনি কুড়িয়ে পান যেখান থেকে কুড়িয়ে পান সেই মাল আপনি যে নিয়মে বলা হলো সেই নিয়মে আপনি তার হেফাজত করবেন যেহেতু আমানতদারির দায়িত্ব আল্লাহ তালা আপনার ঘাড়ে দিয়েছেন যে আমানতের মাল যখন তোমার কাছে কোন আমানতের মাল থাকবে আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন আদেশ দিচ্ছেন যে তার মালিককে কে আমানত প্রত্যার্পন করো মালিক যে আছে তুমি জানছো অব তার মালিককে তার মাল প্রত্য্পন করো সেই মাল তুমি নিজের কাছে রেখে নিজের মালের সঙ্গে মিলিয়ে নিজে গাপতে নিয়ে নিজে গোপন করে করতে না আমানু। রাসুল আহ ও তা আমানা তেক তোমরা খবরদার আমানতের খেয়ালত করো না আল্লাহর খেয়াল করো না রাসুলের খেয়াল করোনা আর তোমাদের আপোষের লেনদেনের ক্ষেত্রে যে আমানত থাকে সে আমানতেরও খেয়ানত করোনা খেয়ানত করা বড় গোনা কাবিরা গোনার খেয়ালত করলে পরে যে মাল তুমি খেয়াল করবে যে মাল তুমি অপরের ভক্ষণ করবে সেই মাল কাল কেয়ামতের দিনে ফেরত দিতে হবে আর সেদিনে কোনো মাল থাকবে না নাহাম না কোনো দিনার থাকবে আর না দেরহাম থাকবে সেদিনে মাত্র দুটো জিনিস থাকবে কে নেপ আর পুণ্য সেই দিয়ে বিনিময় হবে একে অপরের প্রতিশোধ বিনিময় করা হবে যে যার মাল হরফ করেছে তার তরফ থেকে বিনিময় বা প্রতিশোধ দেওয়ানো হবে যার মাল আপনি গোপন করে খেয়েছেন তাকে আপনার নেকি দান করতে হবে আপনি যতটা মাল খেয়েছেন ততটা পরিমাণের নেকি দিতে হবে তাকে আর যদি আপনার নেকি না থাকে তাহলে বিনিময় কিভাবে দেওয়া হবে যার মাল আপনি খেয়েছেন তার গুনাহ নিয়ে আপনার ঘরে চাপিয়ে দেওয়া বাকি কথা শেষ করব ইনশাল আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আজ রাত সম্প্রচার সকাল বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 আর মহান আল্লাহ তার কোরআন মাজিদে বলছেন মালিক যে আছে তুমি জানছো তার মালিককে তার মাল প্রত্যর্পণ করো সেই মাল তুমি নিজের কাছে রেখে নিজের মালের সঙ্গে মিলিয়ে নিজে গাপতে নিয়ে নিজে গোপন করে আর তোমাদের আপোসের লেনদেনের ক্ষেত্রে যে আমানত থাকে সে আমানতেরও খেয়ানত করোনা খেয়ানত করা বড় গোনা আর খেয়ানত করলে পরে যে মাল তুমি করবে যে মাল তুমি অপরের ভক্ষণ করবে সেই মাল কালকামতের দিনে ফেরত দিতে হবে আর সেদিনে কোনো মাল থাকবে না লাদিনারা লাদিনারাওয়ালা দেরহাম না কোনো দিনা থাকবে আর না দেরহাম থাকবে সেদিনে মাত্র দুটো জিনিস থাকবে কি নেকি আর বদি পাপ আর পুণ্য সেই দিয়ে বিনিময় হবে একে অপরের প্রতিশোধ বিনিময় করা হবে যে যার মাল হরফ করেছে তার তরফ থেকে বিনিময় বা প্রতিশোধ দেওয়ানো হবে যার মাল আপনি গোপন করে খেয়েছেন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 কেয়ামতের দিনে বহন করা দুনিয়ার বুকে যদি আপনার লোভ সংবরণ করে আপনি নিজেকে কন্ট্রোল করে নিজেকে হারাম থেকে পবিত্র করার জন্য সেই মাল তাকে ফেরত দিতেন হয়তোবা আপনার কষ্ট হতো সেই মাল নিয়ে হয়তো বা কয়েকদিন আপনার সংসার চলতো দুনিয়াতে সহজ হল ঠিকই কিন্তু আখেরাতে তা বহন করা বিশাল কঠিন হবে আখেরাতে বহন করতে পারবেন না এই জন্য দুনিয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান আর যদি এমন কিছু হয়ে গেছে যে মাল আপনার নষ্ট হয়ে গেছে যেমন বলছেন যে হারিয়ে গেছে মালিক চিনতে পারলেন তাহলে পরে সেই মালিকের কাছে গিয়ে আপনি কমসে কম যদি মাল ফেরত দিতে না পারেন তো কি করতে হবে পাল্লিয়া তা হালালিনিয় আজ যেন সে গিয়ে তার কাছে হালাল করে নেয় হালাল করে নেয় ভাইজান কিছু মনে করেন না আপনার একটা জিনিস কুড়িয়ে পেয়েছিলাম কিন্তু সেই জিনিসটা এভাবে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা এইভাবে আমি খেয়ে ফেলেছি তো সেটা তো আমি আর শোধ করতে পারছি না বা দেওয়ার ক্ষমতা নেই তো আপনি মাফ করে দেন আপনারা করতে পারেন আসসালামাইকুম ধরুন মুম্বাই আমি কোন মাল কিনলাম দুশো টাকার এবার তাড়াতাড়ি করে আমি গাড়িতে উঠে বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি পাঁচ টাকার মাল আছে এখন সেই মাল ফেরত দিতে আসলে আমার হাজার থেকে বারোশো টাকা খরচ হয়ে যাবে এখন আমার কি যদি এরকম পরিস্থিতি হয় যে আপনি যার মাল পেয়েছেন তার মাল ফেরত দিতে গেলে আপনার তার ডবল খরচ হবে বা আরো বেশি ক্ষতি হবে সেই ক্ষেত্রে আর মালিক না জানার ক্ষেত্রে আপনি সেই মাল সৎকার করতে পারেন সেই সৎকার করতে হবে সেই মাল মালিকের পক্ষ থেকে দান করে দিতে হবে যেহেতু আপনি মালিক চেনেন কিন্তু মালিক ফেরত দিতে পাচ্ছেন না সেই মাল আপনি নিজে ভক্ষণ করবেন না বরং মালিকের পক্ষ থেকে সাদকা করে দিতে হবে বুঝতে পারলেন যদি কোনো মাল অনায়াসে আপনার কাছে এসে যায় আর মালিক জানেন চেনেন তথবা মালিককে চেনেন না কিন্তু খরচ হবে যেতে যেমন যে কথাটা বললেন বোম্বে ইত্যাদি কিংবা আপনি মালিক চিনলেন না অথচ সেই মাল আপনার কাছে এসে গেছে সেই মালটা আপনি নিজে ব্যবহার না করে যে আপসে আ তাহে আনে দো বলে আপনি খাবেন তা হবে না কি করতে হবে সাদকা করে দিতে হবে দেখছি আমার জুতো নাই ঠিক আছে দেখছি অন্য জুতো আছে সে জুতো আমি পরে বাড়ি চলে এলাম দ্বিতীয় দিন গেলাম কি সে জুতোও নাই সেখানে আমি কি করতে পারি তো বলেছিলাম আমি যে যখন দেখবেন যে আপনার জুতো নেই কিন্তু আপনার জুতোর জায়গায় একজোড়া জুতো পড়ে আছে তার মালিক নেই মসজিদে সে নেই আপনি সেই জায়গাতে শিওর হলেন যে আমার জুতো নিয়েছে তারই জুতো আপনি নিনলে ব্যবহার করুন পরের দিনে গেলেন পেলেন না তার বুঝতে পারলেন তাহলে সেই জামাতের লোক কেউ নয় হয়তো অন্য পাড়া থেকে এসছিল অন্য গ্রাম থেকে এসেছিল অন্য জায়গা থেকে এসছিলো সে হয়তো চলে গেছে সেই হিসাবে যখন আপনি বুঝবেন শিওর হবেন যে আমার জুতো যে নিয়েছে তারই জুতো ব্যবহার করতে পারেন কিন্তু আমি সমস্যা বলেছিলাম তখন আমি কি করতে পারি একই তো প্রশ্ন আপনি ব্যবহার করবেন যখন নেই পেলেন না ব্যবহার করবেন সে জুতোও নাই মানে যে জুতো পেয়েছিলাম সে জুতো নাই আমি সেখানে কি করতে পারি তারপরের দিন আবার হারিয়ে গেছে হ্যাঁ জুতোই নিয়ে চলে গেছে টাকা লোকের কিছু টাকা পড়ে আছে রাস্তায় পরে আছে যাচ্ছে সেই ছেলেটা যে টাকাটা পেলো ওই ফ্যামিলি লোক লোকের টাকা পরেছে বা বিশিষ্ট লোকের টাকা পেয়েছে নিশ্চয় আপনি যে টাকাটা পেয়েছেন কুড়িয়ে সেই টাকা খরচের যদি আপনি মুখাপেক্ষি হন অভাবী হন আপনি খরচ করুন কিন্তু আপনাকে জানতে হবে যেটা আমানত মালিক এলে সেই টাকা তাকে ফেরত দিতে হবে কোনো উপায় নেই যে আমি অভাবী আল্লাহ আমাকে দিয়েছি আমি খরচ হচ্ছে আমানত ছুড়িয়ে পাওয়া মাল হচ্ছে আমানত এক বছর পার হয়ে গেলে মালিক না এলে তখন আপনার সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মামিন ওয়সলিল্লা নবীন মোহাম্মদ ওালি ও আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত नाम करो जो जकत दिए सम्पद के विशुद्ध कर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 আদর্শ পরিবার হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করেন জান্নাত যাবার কি উপায় তা করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা দিবস পালন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শিল আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়